শ্রতা আগেকার সামনে উপস্থিত হয়ছি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 অমুখা মুখি পূর্ণ শরীরকে আমার কোনো দরকার নেই হুম আপনার সুতরাং শরীর থাকা অবস্থায় এরকম শিড়ি আমার কোনো প্রয়োজন নেই শরীর শরীরের শরিক আনা এগুলো আমি এগুলো থেকে আপনার দূরে এবং সিটার প্রতি আমার কোনো মুখা নাই এই কারণে যখন আমি অংশীদার দিতেও পছন্দ করি না সুতরাং কেউ যদি কোন আমল করে সেখানে যদি আমার সাথে অন্যকে শরীর করে তাইলে আমি তাকেও প্রত্যাখ্যান করব। এবং তার সিঁড়িকেও প্রত্যাখ্যান করবো হ্যাঁ তাকে যে সুতরাং অনেকে আবার এটা বলে থাকে যে পাপিকে প্রত্যাখ্যান করবে না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 म दावीदार अर्थात मुस्लिम दबी करे तरह अली नैकुट अर्जन कर चेष्ट करेंपन कबर वी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 হ্যাঁ এবং তারা আশ্চর্য হয়ে এটাও বলেছিলেন যে আজ আল্লাহ ইমেদা ইন যে সে কি সকল ইলাহাকে বাদ দিয়ে এক ইলাক্ত বলছে এটা তো একটা আশ্চর্য ব্যাপার